আনাস রদিয়াল্লাহ তু আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম এর পরিবারে হাসান ইবনু আলী রদিয়াহ তু আল্লাহ্ন এর চেয়ে নবী সাল্লাহাম এর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিলেন না আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলহী আনাস রদিয়াল্লাহ তু আল্লাহ্ন একই ভাবে বর্ণিত